على الأنبياء نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ আমরা ওখদের যুদ্ধের শুরু হওয়ার আগে নবিকারি ইমসাল আলাম ওনার আর্মিকে কিভাবে পজিশন নিয়ে ঠিকঠাক করে লাইন মতো দাঁড় করালেন এই দিকটা আমরা শুনেছিলাম এবং আমরা বলেছিলাম যে সামনের স্টেশনে থাকবে অপরদিকে কাফেরদের তাদের প্রস্তুতি তারা কিভাবে লাইন ঠিক করছে কোথায় পজিশন নিচ্ছে তারপরে কিভাবে যুদ্ধ শুরু হয়ে গেলো সেই পর্যায়ে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লা করাইশদের তারা তাদের জেনারেল কমান্ড ছিল আবু সুফিয়ানের হাতে তিরিশজন প্রধান কমান্ডার আর তার বাম দিকে ছিল আরেকজন তার সহকারী একরামা এগুণ আবু জাহাল আবু জাহালের ছেলে একরামা ছিল তার সহকারী বাম দিকে তার বাম পাশে তার অবস্থান ছিল এবং ডান দিকে ছিল তাদের অন্যতম কমান্ডার খারেদিন ওয়ালিদ তখনও তিনি কাফেরদের পক্ষে লড়াই করছেন এবং কমান্ডার হচ্ছেন খারেদ রাহু এরপরে সাফিন উমাইয়া তাদের পদাতিক বাহিনীর প্রধান ছিল যারা ফুট সোলজার এরপরে আরো একশো ছিল যারা তীরন্দাজ তাদের দায়িত্বে ছিল আব্দুল আবির আর তাদের প্রধান পতাকা মেইন ফ্ল্যাগ ক্যারিয়ার যে ছিল তার নাম ছিল তলহা ইমিন আবি তলহা বনি আব্দার দার আর কোরাইদের একটি অংশ হচ্ছে বনু দার যেভাবে বনি হাশেম আছে বনি উমাইয়া আছে কোরাইয়ের বংশের বংশ হিসাবে আরেকটা হল বনি আবদুদ্দার সেই কবিলার লিডার তলহার হাতে ছিল কাফেরদের বাহিনীর প্রধান পতাকা মেইন ফ্লাগ করাই মধ্যে একটা তারা সলা পরামর্শ করে তাদের কিছু দায়িত্ব ভাগ করে নিয়েছিল তারা মক্কার সমাজ পরিচালনা করার জন্য যদিও মক্কা তখন একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃত নয় কিন্তু একটা রাষ্ট্রের মতেই তাদের অনেকগুলো কার্যক্রম ছিল তার মধ্যে অন্যতম তাদের সিস্টেম ছিল যে কোন জায়গায় যুদ্ধ হয়ে গেলে যুদ্ধের পতাকা যারা তাদের যে কবিলার হাতে থাকবে তাদের হচ্ছে বনু আবদুদ্দার সবসময় তাদের তারাই এই এই ফ্লাগ ক্যারি করে এটা তাদের কয়েক বংশ থেকে শতাব্দী থেকে চলে আসছে আবু সুফিয়ান দেখলো যে এই বনু আবদুদ্দারকে কিভাবে উৎসাহিত করা যায় এক এক কবিলাকে বিষয় দিয়ে সে তাকে সবাই চাঙ্গা করত কারণ তিনি যুদ্ধে তারা খুব ঝাঁপিয়ে পড়ে এই জন্য তাদেরকে গিয়ে একটু উৎসাহিত করার জন্যে একটু উঁচকিয়ে দেওয়ার জন্য গিয়ে বলল যে শোন বনু আবদুদ্দার তোমরা কিন্তু বদরের যুদ্ধে আমাদের পতাকা ক্যারি করেছিলে কিন্তু সেখানেও তাদের পতাকা বাহী নিহত হয়ে যায় যার ফলে তারা পরাজিত হয় দেখো এখন পতাকা দায়িত্ব তো নিচ্ছ এটা তোমরা কি ধরে রাখতে পারবা না হলে যদি বদর মতো করো তাহলে আমরা পরাজিত হয়ে যাব। তাহলে পতাকা দায়িত্ব আমাদেরকে দিয়ে দাও আমরা যেভাবে পারি জীবন বাজি রেখে হলেও পতাকা উচ্চ করে ধরে রাখবো এই কথা বর্তম অ হচ্ছে বর্তমানে জাহিলি মানুষ আমাদের গৌরব আমাদের অধিকার এটা কেড়ে নিবি দেখা যাচ্ছে এখন তখন এই কথা শুনে তলহা বনু আবদ লোকজন খুব খেপে গেল আবু সুফিয়ানের প্রতি বললো দেখো এই পতাকা কারো হাতে দেব না কালকে তোমরা দেখতে পাবে পতাকা রক্ষা করার জন্য আমরা কিভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করছি তুমি দেখবা তো অর্থাৎ আবু সুফিয়ানের উদ্দেশ্য কি ছিল তাদের কবিলাকে খুব করে খেপিয়ে একদম লড়াইয়ের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেওয়া এই গেল একটা দুই নম্বর হল তাদের বাহিনীতে কাফেরদের বাহিনীতে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা চেষ্টা করল যে মুসলমানদের তো বিভিন্ন আনসার গোষ্ঠী আসছে মোহাজির গোষ্ঠী আছে আবার আনসাদের মধ্যে হাজরাদ আছে আওস আছে তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল লাগিয়ে দিয়ে একটু অনুপকে সৃষ্টি করা যায় কিনা এরকম চেষ্টা করার চেষ্টা করলো তো আবু সুফিয়ান আনসারদের কাছে চিঠি লিখল বা একজন লোককে পাঠিয়ে খবর দিল খবরের উদ্দেশ্য হচ্ছে ইয়ান মদিনার প্রধান যারা মেইন জনগোষ্ঠী আনসার এদের মধ্যে আওস এবং খাজরাজ তোমরা এক কাজ করো তোমাদের সঙ্গে তো আমাদের কোনো যুদ্ধ নেই যুগ যুগ ধরেই তোমাদের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ অবস্থান আছে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি শুধুমাত্র এই যে কিছু মুসলিম মুসলিমদের নেতৃত্বে জমা হে তোমাদেরকে যুদ্ধের দিকে নামিয়ে দিয়েছে ওদেরকে আমরা সাহায্য করি তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই দেখেন কিছু দুর্বল করে দেওয়া যায় কিনা এই ফন্দি করল কিন্তু আলহামদুলিল্লাহ তারা কি এই কথা সারা দিয়েছেন কখনো দেননি এরপরে দেখা গেল যে আরেকটি চক্রান্ত তারা করল আবু আমের নামে একটি লোক তার আসল নাম হচ্ছে আব্দ আমর ছিল আবু আমর আর রাহেব হিসাবে পরিচিত ছিল রাহেব অর্থ কি রাহেব অর্থ হলো যে দিনদার দুনিয়া দার না এই লোক ইসলাম আসার আগে নবী করিম সাল আলাই নবুগত পাওয়ার আগে মদিনায় সে আওস কবিলার অন্যতম প্রধান কবিলার একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল কিছু ধার্মিকতাও তার মধ্যে পাওয়া যেত কিন্তু সেই লোকটা আসলে বড় দুরসন্দিকারী তার মদিনায় যখনই নবীকারী ইমসাল আলি সাল্লাম হিজরতকারী মদিনায় আসলেন সে কিছুতেই এটা বরদাস্ত করতে পারল না মেনে নিতে পারলো না তার কবিরার অনেক লোক ইসলাম কবুল করেছে কিন্তু সে যখন দেখল মদিনা তার হাত ছড়া হয়ে যাচ্ছে মদিনায় মোহাম্মদ ঘাটি মজবুত হয়ে যাচ্ছে তখন সে প্রায় পঁচিশ জন অথবা কোনো পঞ্চাশ জনের মতো যুবককে সে ভরকিয়ে ফেললো আগের কথা হিজরতের পরে পরেই যে আমরা আমাদের মদিনায় এই মহম্মদ ঘাঁটি গড়ে বেসেছে আমরা মদিনা থেকে তাকে বহিষ্কার করতে হবে প্রায় পঞ্চাশ জনকে রেডি করে তাদেরকে সহকারে সে মক্কায় চলে আসলো সে মানে একটা হিজরত করল আর কি যে আমরা মক্কা লোকদের সঙ্গে থাকবো তাদের উৎসাহিত করবো তাদেরকে যুদ্ধে নামাবো তাদের দেওয়া যায়। তার আবু আমি নাম পাল্টিয়ে নী কার্লাম নাম দিয়েছিলেন আবু আমের আল ফাশেক আশ্চর্য কথা তার ছেলে হামদুল্লাহ ছেলে মুসলিম হয়েছে এবং যুদ্ধে সাংঘাতিক কাহিনী কপাল খারাপ সে আবু আবু থেকে নিয়ে এসেছে সে এখন বের হয়ে আসল এসে তাদেরকে ওহদের যুদ্ধের সময় কিছু ফন্দি করলো কি সে তো মদিনার এই আশেপাশে জায়গাগুলো ভালো করে চিনে তার মাথায় দুষ্ট আসলো যে কাফেরদের অবস্থান যেখানে হয়েছে তার মোকাবেলায় মুসলমানদের অবস্থান যেখানে হতে পারে তখন ওনারা এসে পৌঁছেননি সে কোন জায়গায় তারা অবস্থান নিবে কিছু ধারণা করে ওই জায়গায় এখানে সেখানে কিছু গর্ত খুঁড়ে ফেললো খোলা ময়দানে যুদ্ধটা হবে খোলা ময়দানে তো ওনাদের সাইডে কিছু গর্ত খুঁড়ে ফেললো যেখানে মুসলমানরা আসতে পারেন পরে লোকেশন নেবেন এখানে সেখানে কিছু গর্ত খুঁড়লো এই গর্ত খরাটা কিন্তু সে চিন্তা কি উদ্দেশ্য করেছে বলেন তো ওনারা যুদ্ধের সময় পড়ে যাবেন এবং ঠিকই দেখা গেল যে তার গর্তে কিছু একটা গর্তে পড়ে গেছিলেন এবং যার ফলে উনি সেখানে আহত হয়ে গিয়েছিলেন এই ব্যক্তি আহ গিয়ে তখন তাদেরকে বলল। আবু সুফিয়ানকে তালেবিন ওবায়দুল্লাহ কে বলল যে দেখো আমি এক কাজ করি আমি এখন যদি যাই তাদেরকে আহ্বান জানাই আশা করি আমার সঙ্গে দিমত পোষণ করবে না আমার আওস কবিরা লোকেরা মোদিন অনেকে হয়তো সারা দেবে এই কথা সবাই বলে ভালো কথা তুমি যদি ওদের মধ্যে কিছু অনৈক্য সৃষ্টি করতে পারো কিছু লোককে যদি নিয়ে যেতে পারা সরিয়ে দিতে পারো কথা তখন সে এসে ফ্রন্ট লাইনে এসে দাঁড়িয়ে বলল তখন ওর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি আর তখন একটা তাদের তরিকা ছিল যুদ্ধ শুরু হয়ে গেল ফরমালি হয় হঠাৎ করে এইভাবে অ্যাটাক করে না যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু হয় যুদ্ধ ঘোষণা শুরু ঘোষণা দেওয়ার আগেই সে দাঁড়িয়ে বললো ইয়া আসল আওস এ আওস জাতির লোকজন হ্যা আবু আহমের তোমরা চেনো আমি হচ্ছি আবু আহমের তখন তারা বললো লাখ তোমার কফলে আল্লাহ ভালো কেসে না রাখুক এই কি বলতে তুমি আমার কম দিকে চলে আসা পরে নি আমার কমের কপাল পুড়ে গেছে তাদের অনেক ভীম মানে ভীমরফি ধরেছে তাদের বিকৃতি হয়ে গেছে কি। কয়েকজনে তারা ছোটখাটো কিছু ঢিল মারলো আর এরাও কয়েকজন পাল্টা ঢিল মারলো ভোর শাস দেখলে তো সুবিধা নাই তখন ফেরত আসলো তার কয়েকজন লোককে নিয়ে গিয়েছিল আবার তাদের ক্যাম্পে চলে গেল তাহলে এভাবে করে দেখা গেল তাদের কয়েকটি ছোটখাটো প্রচেষ্টা ছিল মুসলমানদের ভিতরে ফাটুল ধরানো যায় কিনা তাদেরকে একটু নিরুৎসাহিত করা যায় কিনা এটা ফেল করলো এরপরে মক্কার কাফের গন্ আপনারা শুনেছেন তারা তাদের অনেক মহিলাদেরকে নিয়ে এসেছে মহিলাদেরকে দিয়ে পুরুষদেরকে কিভাবে উৎসাহিত করা যাবে যুদ্ধের জন্য তাদেরকে যুদ্ধের গান বাজিয়ে বাজিয়ে ক্যাম্পে ক্যাম্পে গিয়ে তাবুতে গিয়ে সবাইকে উৎসাহিত করছে তার লিড করছিলেন এই মহিলা বাহিনীর হেন বেনবাহ সে হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী আহ কিছু মহিলাদেরকে সাথে নিয়ে সে ড এগুলো নিয়ে কিছু ঢোল টপকে নিয়ে গান গায় আর সবাইকে উৎসাহিত করে যুদ্ধের জন্য এবং সেই তাদের কবিতার কিছু হয়েছে সে বলছে ওয়াইহান সে বলছে বনু বনি আবদিদ্দার ওয়াই হানবান এরকম বিভিন্ন কবিরা নাম ধরে ধরে যে তোমাদের দায়িত্ব হচ্ছে যে এইভাবে যারা মহিলা ইত্যাদিরা আছে তোমাদের স্ত্রী পুত্র রেখে এসেছ তাদের কথা মনে রেখো যুদ্ধের সময় তোমরা যদি যুদ্ধ থেকে পালিয়ে যাও তাহলে তোমাদের স্ত্রী ছেলেমেয়ের জীবন বিপন্ন হয়ে যাবে তাদের যানবাল রক্ষার্থে তোমরা লড়াই করতে হবে এরপরে তারা আরো বললো ইন্টুকুক অসু নামে তোমরা যদি সাম্রে দিকে বীরের মতো এগিয়ে যাও তাহলে এই যুদ্ধে বিজয় লাভ করলে তোমাদেরকে আমরা আলিঙ্গন করে ধরবো আর ফুল বিছানা বিছিয়ে দিব তোমাদের জন্য আর যদি তাহলে তোমাদের সঙ্গে আর এমন ভাবে আর কোনদিন তোমরা আমাদের মায় মমতা খুঁজে পাবে না মানে কবিতার আলোকে কবিতার ঢঙ্গে যুদ্ধ করে করার জন্য যুদ্ধের গান গাওয়া গে গিয়ে তাদের বাহিনীকে তারা চাঙ্গা করার চেষ্টা করলো এই তাদের প্রস্তুতি শেষে এবারে মেন যুদ্ধ শুরু হয়ে গেল ঘোষণা দিয়ে যুদ্ধে এসে গেল আর প্রত্যেকটি পুরো ময়দানের মধ্যে প্রচুর লোক তো কাফারদের পক্ষ থেকে কি পরিমাণ এসেছে তিন হাজার আর মুসলমানদের পক্ষ থেকে সাতশত কম না তিন হাজার তো অনেক আর এই সাতশত তিন হাজার মোকাবিলা করার জন্য কিরকম যুদ্ধ করতে হয়েছে প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হয়ে গেল এরপরে বনু দারের তাদের যুদ্ধের প্রশিক্ষণের প্রথম ধাক্কাতেই তলহা তাদের লিডার ছিল আবু সুফিয়ানের কাছে চ্যালেঞ্জ কাহিল তাকে তার পতন হয়ে গেল তাকে অ্যাটাক করা হয়ে গেল বনু দারের সেই নিজে মরে গেল এরপরে মানে তার মোকাবিলা করেছিলেন যিনি তিনি হচ্ছেন তার প্রথম যখন তল্লা মরে গেল ভাই আবুবা আসলো এবার ফ্লাক ধরতে কারণ তাদের কবিলের মধ্যে গর্ব জাতির অহংকার ধরে রাখতে হবে ফ্লাগ ধরে সেই যখন তার ভাই যখন আসলো তার ভাইকে অ্যাটাক করলেন হামজার রাজিউল্লাহ আনহ ওনার তার বাড়ির আঘাতেই সে কুপকাত হয়ে গেল তার মৃত্যু হয়ে গেল হ্যাঁ এরপরে তার তাদের পতাকা নিয়ে ধরলো আবুদা তাদের আরেক ভাই আবি আল্লাহ আনু তাকে তীর দিয়ে আঘাত করলে তাকেও ধরাশায়ী করে দিলেন সেও মানে নিহত হয়ে গেল অতপর কয়জন গেল তিন জন তারপর চার নম্বর আসলো তার ছেলে পতাকা নিয়ে আসলো তাকে তীর নিক্ষেপ করে তাকে কতল করে দিলেন চার নম্বর গেল অতঃপর তার ভাই হারেস এভিনে তলহার আরেক ছেলে হারেস আসলো তাকেও আসেম আবার তীর নিক্ষেপ করে তাকে কতল করে দিলেন কয়জন গেল পাঁচজন গেল এই দুই ছেলেকে হারিয়ে তলহার স্ত্রী এই দুই ছেলের মা সুলাফা সেও আসছিল হিন্দি আবু সুফানের স্ত্রী হিন্দের সঙ্গে গান গিয়ে সবাইকে উৎসাহিত করতে তাদের মা বলল যে আমার দুই ছেলেকে আসেম এভাবে শেষ করে দিল আসেম আসেমের তীরে তার দুই ছেলে গেল বুঝলে সে এখন মানত করলো আল্লাহকে সাক্ষী রেখে যদি আসেমের এর যুদ্ধে যদি তার তাদের বাহিনী বিজয় লাভ করে তাহলে আসেম খুন করে তার মাথার খিলুর মধ্যে মদ ভর্তি করে সে মদ পান করে প্রতিশোধ নেবে কিরকম আসে মহিলারা দেখেন এবার এখন এদিকে আসেম রাজি আল্লাহ আনহু যুদ্ধে আসার আগে আল্লাহর কাছে তিনি এমন যে আল্লাহ এরা যুদ্ধের পরে যদি কেউ আমার গায়ে হাত দেয় আমাকে আমার চেহারা বিকৃত করে আমাকে নিয়ে তারা যদি কোন ধরনের অন্যায় আচরণ করে কোনো মোশেকের হাত যেন আমাকে করতে পারে আল্লাহ করে এসেছেন কেলাবিন আরেক ছেলে ছিল কেলাব সে এবার হাতে নিল তাকেও কতল করে দিলেন জোবাইরিন আওয়াম রি আল্লাহ আনহ কয় নম্বর গেল ছয় নম্বর তার মধ্যে এই তালহার ছেলেই হলো চারজন আর তালহা সহ বাকি তার দুই ভাই এভাবে করে ছয় জন এইভাবে তারা একের পর এক শেষ হয়ে গেল তালহার গোষ্ঠী শেষ এরপরে বন্যু আবদারের অন্য রায় পতাকা হাতে নিল আহ সেটা না হলো আর্তাহ ইবনে সোর তাকে আলী রাজেলা আনহ কতল করে দিলেন এটাও শেষ এরপরে আহ তাদের পতাকা হাতে নিয়েছিল সোর ইবনে কারেক তাকে জুমান নামে এক লোক হত্যা করে দিলেন এই জুমান না কুজমান কুজমান কিন্তু যুদ্ধে খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছে কিন্তু তার একটা করুণ পরিণতি আছে একটু পরে আমরা দেখব কুজমান নামটা কুজমান এই কুজমান তাকে হত্যা করে দিল এরপরে মোর্শেকদের পতাকা হাতে নিল আবু ইয়াজিদ এমনি অমাই হাসেম আহ তাকেও কুজমান হত্যা করে দিল এইভাবে এগারো জন হত্যা হয়ে গেল পতাকা হাতে নেওয়ার কারণে এই পতাকার মধ্যে কিছু এরপর থেকে আর কেউ পতাকা হাতে নেওয়া না পতাকা মাটিতে এইভাবে তারা যুদ্ধের প্রথম দিকে একটা বড় ধরনের ধাক্কা খেলো মার খেলো এবং মুসলমানদের বিজয়ের লক্ষণ স্পষ্টভাবে ফুটে উঠলো নবী করিম সাল্লি ওসাল্লামের পক্ষ থেকে আহুল প্রথম দিকে এই মুসলমানদেরই বিজয় ছিল যদিও পরবর্তী পর্যায়ে মুসলমানদের ক্ষতি মোকাবিলা করতে হয়েছে সেটা আসবে ইনশাআল্লাহ কিছু কিছু সাহাবি প্রচন্ড বীর বেগে বীরত্বের সাথে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু আবুদুজানা রাজিউল্লা আনহু যুদ্ধের মধ্যে বিশাল ভূমিকা রাখেন জুবাই কাহিনী বলেন যে যখন নবী করিম সালাম বলেছিলেন গত সপ্তাহে মনে আসে কিনা যে আমি তার হক আদায় জবাইর আওয়াম মনে করেছিলেন যেহেতু নবী করিম সাল্লাম আমার আত্মীয় একান্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্যের মতো তিনি আমাকে দেবেন আশা করছিলাম কিন্তু সে বলল যে আবু দুজন বলে আমি হক আদায় করব তিনি তাকে দিয়ে দিলেন আমি খুব দুঃখ পেলাম মনে মনে তো কুলতু আনা ইবনু সফি আমি ওনার ফুফুর ছেলে ওনার ফুফত ভাই করাইশ বংশে আমি চেয়েছিলাম তিনি আমাকে দিলেন না তাকে দিলেন আজকে এই ওদের যুদ্ধের দিনে আমি দেখতে চাইব ওকে যে তিনি দিলেন সে এটার হক কিভাবে আদায় করে তো আমি দেখলাম যে যুদ্ধে নামার আগেই তিনি মাথার মধ্যে একটা লাল স্কার দিয়ে পাগড়ির মতো করে বেঁধে ফেললেন এবং আনসার ইবিরা তাকে চিনতেন আবু দুজান খুব বীর মানুষ আর কোন যুদ্ধে তিনি যদি মাথায় লাল পাগড়ি বাঁধেন তার অর্থই হচ্ছে আজকে তিনি প্রচন্ড প্রস্তুতি নিয়ে এসেছেন রক্তপাতের নদী বহিয়ে দেবেন কোন পরোয়া করবে না তিনি আজকে তার সামনে সহজে কেউ টিকতে পারেন রকম অবস্থায় তিনি আসলেন তারপরে তিনি সামনের দিকে তর্বা ছুটছেন যাকে পাচ্ছেন আওয়াম বলেন এভাবে তো সামনাসামনি মোকাবিলা হচ্ছে যারা আহত হয়ে পড়ে যাচ্ছে এগুলা কোনটা কোনটা এখনো মরে নাই মুসলিম বাহিনীর এগুলাকে হত্যা করে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোক খুঁজে খুঁজে এই দুষ্ট লোকটাকে তিনি দেখলেন যে এই লোকটা খুবই দুষ্টা আল ওয়াহিদিন তখন এই দুইজনের মোকাবিলা করছেন ওই লোকটাকে টার্গেট নিয়ে আবু দুজানা এগিয়ে যাচ্ছেন তো সাহাবি জবাই আহ্বাম বলেন আমি মনে মনে তামান্না করেছিলাম যে আমার সঙ্গে যদি ওই দুষ্ট লোকটা দেখা হয়ে যেতে হবে তার সামনে যেতে পারি আমি তাকে দরাসী করবো তাই হোক কিন্তু দুসমানটা গেল আবু দুজানা এরপর আরো সামনের দিকে কাফেরদের বুহ ভেট করে তাদের একদম ভিতরে ঢুকে গেলেন এরপরে যেতে যেতে হত্যা করে করে একদম তাদের যেখান থেকে তারা উঠেছিল পাহাড়ের উপরে মহিলাদেরকে দেখে নিচে তারা নেমেছিল তিনি এগুলাকে কতল করে পাহাড়ের উপরে উঠলেন উঠে তিনি দেখলেন যে একজন লোক সবাইকে প্রচন্ড করছে পাহাড়ের উপরে থেকে থেকে। তিনি দৌড়ে তার কাছে গেলেন গিয়ে সেই লোকটিকে হত্যা করা জন্য তরবারে এমনিতে ধরে আবার টান দিলেন তাকে হত্যা করলেন না তো জোবাইয়ের বললেন আমি এইটা এই দৃশ্য দেখলাম নিঃ চোখে দেখলাম আল্লাহ কবুল করুন কিন্তু ওই যে পাহাড়ের উপরে গিয়ে ওই লোকটাকে তুমি আঘাত করতে গিয়ে আবার পিসপা হয়ে গেল ঘটনা কি তাকে তুমি কেন ছেড়ে দিলে দুজানা বললেন যে আমি দেখলাম একজন লোক ওখানে দাঁড়িয়ে সবাই কি এমন ভাবে উৎসাহিত করছে তাকে টার্গেট নিয়ে গেলাম যে তার উঠালাম কিন্তু যখন তার বাড়ি সেই তখন আরবতে করে আর চিৎকার করে একরকম মহিলারা কিছু করে এরকম এরকম এইরকম করে চিৎকার করে তার গলার আওয়াজ দেখে বুঝলো মহিলা পুরুষ না হ্যাঁ তখন আমি আকরাম সাই ফারসুল্লাহি সাল আদ্র ইমরাত আমি নবী করিম সাল্লাহ আসাম তরবারি সম্মান রক্ষা করলাম এই তরবারি কোনো মহিলা গায়ে আঘাত না করে জেনারেলি নবী করিম যুদ্ধের ময়দানে কি করতে হবে যারা বুড়ো একেবারে এবং যারা সরাসরি যুদ্ধে লিপ্ত নয় মহিলা তাদেরকে তোমরা মেরে ফেলো না আঘাত না। আর নবী করিম সাল তার একটা সান আছে মহিলার মতন দুর্বল জাতিকে এই তরবারি আঘাত করতে পারে না শাহাদ আগে তিনি যথেষ্ট বীরত্বের সাথে লড়াই করেছেন বোকার এবং মুসলিম হাজি এসেছে জাবের রাজি আল্লাহ আনহু ওহদের দিন ওনার যখন শহীদ হয়ে গেলেন ওনার লাশকে নিয়ে আসা হলো শরীরটা ছেলে জাবের বলেন যে আমার যখন তিনি আব্বার আবদুল্লা আবদুল্লাহ যে আমার আব্বাকে যখন নিয়ে আসা হল রাস্তা ঢাকা ছিল এবং ওনার চেহারাকে তারা এত ক্ষত বিকৃত করেছে এই জন্য অন্যান্য সাহাবিদের শহীদের লাশ খোলা থাকলেও চেহারা ওনা চেহারাকে ঢেকে রাখা হয়েছিল তো কেউ ওনার চেহারা খোলেন নাই নবী করিম সালাম ঢেকে রাখতে বলেছেন আমি চেয়েছিলাম যে আমার পিতার চেহারাটা একটু দেখি মুখটা আমি কাপড় থেকে সরিয়ে নিয়ে আসি আমার লোকজন নিষেধ করলো যে ক্ষমতা আবার আমি খুলতে চাল দেখি আবার চেহারা তারপর লোকেরা আমাকে থামিয়ে দিলো অতপর নবী করিম সাল্লার সঙ্গে আসলেন আমার আব্বা আবদুল্লাহ ইদিন হারামের দেখতে এবং তিনি বললেন যে চেহারাটা একটু খোলো খোলা হলো এরপরে মহিলা সদস্য মেয়ে অথবা আমরের বোন অর্থাৎ আবদুল্লাহ যিনি ওনার আইদার বোন অথবা ওনার ফুফু তার মৃত্যু দেখে তখন বলা হলো কে বলা হলো যে আমরের মেয়ে অথবা কোনো রেওয়ায় আমরের বোন তখন নবীকার বললেন লেমা তাব কি কেন সে কাঁদছে কান্দে কেন এই হারিয়ে যতক্ষণ সেখানে ময়দান থেকে নিয়ে না আসা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই লাশটাকে পাহারা দিচ্ছিল আল্লাহ ফেরিস্তা বাহিনী ছায়া দিয়ে রেখেছিল এবং যাবে রা দিল ছেলে বলেন যে আমি স্বপ্নে দেখলাম আমি নবী করিম সাল্লামকে আমার যখন দেখা হলো আমি বললাম তিনি আমাকে বললেন ইয়া পিতার শোকে পরবর্তী পর্যায়ে মধ্যে আমি যখন একটু কষ্টে আছি একদিন তিনি আমার চেহারা দিকে তাকিয়ে বললেন যে জহবের আমি তোমাকে এত কষ্টে নিপতিত দেখছি কেন তোমার মনে এত কষ্ট কেন ফাকুলতি ফাকুর আবি ও তারা ইয়ালান ওদাই নান আমার পিতা তো শহীদ হয়ে গেছেন আপনি জানেন আর ওনার অনেক ছোট ঘটের সদস্যদের ছোট বাচ্চা কাছে পরিবার রেখে গেছেন এবং কিছু করছে সবগুলো মিলেই স্বাভাবিক ভাবে একটু চিন্তিত আছি তো তিনি বললেন আল্লাহরুক আলাহ আবাক আমি কি তোমাকে এমন সুসংবাদ দেব যে তোমার আব্বা শাহাদাতের পরে কি পেয়েছেন তার কি হালত কোন হালতে আছেন জানো তার মর্যাদা কি আল্লাহর কাছে এই পর্যন্ত আল্লাহ তালা কোন নেককার লোকের সঙ্গে পর্দার অন্তরালে ছাড়া সরাসরি দেখা করে কথা বলেননি কিন্তু তোমার আব্বার সঙ্গে আল্লাহ পর্দার সরিয়ে সরাসরি কথা বলেছেন তার ইন্তকালে পরে তাকে আল্লাহ রিভাইভ করেছেন তার রুহুকে আল্লাহ জিন্দা করে তার সঙ্গে আল্লাহ কথা বলেছেন সরাসরি পর্দা সরিয়ে দিয়ে এরপরে বলেছেন তোমার আব্বাকে আল্লাহ আল্লাহ কি বলেছেন জানো কলা ইহা আব্দি তেমন না ও ঠিকা আল্লাহ তাকে দেখা করে বললেন বান্দা তুমি কিছু চাও আমি তোমাকে দেব বলো তোমার কি তামার না আছে কলা তিনি আরজু করলেন আল্লাহ আমাকে আবার জীবন্ত করে দুনিয়ায় পাঠান আমি আরেকটি বার আমার চূড়ান্ত ফয়সালা আগেই হয়ে আছে দুনিয়া থেকে একবার মরে গেলে কাউকে আবার দুনিয়াতে জিন্দা করে পাঠাবো না এটা হবে না বান্দা তারপরে কি কথা হয়েছে আল্লাহ সঙ্গে ওনার সেটা আর রেওয়া আসেনি আর ওই উপলক্ষ্যেই আল্লাহ তালা তখনই কোরানের আয়াত নাজিল করে দিলেন বাহীবাদ যারা আল্লাহর রাস্তায় এভাবে সাহায্য বরণ করে তাদেরকে তোমরা মৃত বলে দিও না বরঞ্চ তারা জীবন্ত তাদের রবের কাছে তারা রেজেক্ট পাচ্ছে আবদুল হারামের পিতা তিনি ওসিয়ত করেছিলেন তার ছেলে বোখারি হাজিস এসেছে যখন ওহোদের যুদ্ধ শুরু হয়েছে ওহোদের যুদ্ধের আগের দিন রাত্রে আগের রাত্রে যুদ্ধের আগের রাত্রে জাবেেররা দেলা আনু স্বপ্নে স্বপ্ন দেখলেন একটা স্বপ্ন দেখে তার ছেলে যাবের বললেন দেখে শোনো বাবা মা উনি আসালাম আমি স্বপ্ন দেখেছি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে আমি সম্ভবত নবী করিম সালাম বাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম প্রথম দিকেই শহীদ হয়ে যাব কবুল করে ফেলবেন আমার মনে হচ্ছে তুমি জানো তো আমার সন্তানদের মধ্যে তোমার মতন প্রিয় আর কোনটি নেই আমার সন্তানদের মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি মহাব্বত করি তুমি ভালো করে জানো একমাত্র নবী করিম সাল্লামকে যা করি নিতে পারি নাই অর্দ্রাই ছাড়া ওনার পরে আমি তুমি আমার সবচেয়ে পছন্দের সন্তান সবচেয়ে পছন্দের ব্যক্তি তা আমার কিছু দিন দায়ন রয়ে গেছে করছে তুমি চেষ্টা করো মানুষের ঋণগুলোকে গুলোকে শোধ করে দিতে আর তোমার ভাই বোন ছোটখাটো যেগুলো আছে এগুলাকে একটু খেয়াল করো বাবা তাদের লুকআার করো দেখ ভাল করো তাদের দায়িত্ব পালন করো তারপরে বলেন সকালেই মানে প্রথম দিকেই আমার আব্বা হয়ে গেলেন ওনার স্বপ্ন সত্যি প্রমাণিত হল এরপরে আসলো আরেকজন বীরের কাহিনী হান দল রাজি আল্লাহ আবু আল আলফের ছেলে তিনি কোন টাইটেল হচ্ছে হানজালা রাজাম টাইটেল হচ্ছে গাছিল অর্থ কি ফেরেস্তা গাছিল মানে যাকে ধোয়ানো হয়েছে ফেরেস্তাগণ যাকে যার লাশ ধোয়ার ব্যবস্থা করেছেন শহীদদের লাশ কি ধোয়ানো হয় যুদ্ধের ময়দানে যারা একদম ময়দানে যাদের ইন্তিকাল হয় তাদের লাশ ধোয়ানো হয় না তাদের কাপড়ও খোলা হয় না ওই কাপড় দিয়েই কাফন করা হয় যদি ওই কাপড়টা এনাফ থাকে ধোয়ানো হয় না এবং তারা যা মত হাসানে উঠবেন যে আঘাত তারা পেয়েছেন রক্তপাত হয়েছে সেই শরীর জাগার থেকে হাসুরের মাঝানে উঠবেন রক্ত পড়তে থাকবে কিন্তু এই রক্ত না পাক হবে না রক্তের সুগন্ধ হাসুরের মাজানে ছড়িয়ে পড়বে সুগন্ধ হবে তো এই জন্য তাদেরকে গোসল করানো হয় না কিন্তু নবী করিম সাল্ল আলাই এই সাহাবি হামদালার কাহিনী তাকে ধোয়ানো হয়েছে এই বিষয়ে আব্দুল বা রেওয়ায় এসেছে যে হামদালা যেতে যেতে অনেক এগিয়ে গেছেন বীরত্বের সাথে এগিয়ে যেতে যেতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গেছেন এবং টার্গেট নিয়েছেন আবু সুফিয়ানকে তিনি আঘাত করবেন এই সময় কাফেরদের বাহিনীর আরেকজন লোক সাদ্দেবরান আসওয়াদ সে তের পেল সে এসে ওনাকে কতল করে দিল হামদাল আবু সুদ্দিন আগে তিনি শহীদ হয়ে গেলেন এরপরে এসেছে যখন নবী করিম সাল আলহিমের সাহাবিদের খোঁজ করা হলো যে সবাইকে যখন এদের যুদ্ধের মধ্যানের পরে নিয়ে আসা হলো নবী করিম সাল্লাম বললেন যেটা সাহাবীর কেউ জানতে পারেনি ইন্না সাহেবা কি ব্যাপার আমি দেখতে পেলাম এসে তোমাদের পরিবারকে জিজ্ঞেস করে আসে তো তখন বলেন যে তার স্ত্রী জবাব দিলেন খারা যা ও জুন লামা সাম হা ইয়া ইয়া রাসুল্লাহ যুদ্ধের ময়দানের যুদ্ধের খবর যখন পেল আর খবর এসেছিল এমন যে হয়তো নবী করি ইম সাল্লা ইন্তকাল হয়ে গেছেন কিনা এই খবরটা পেয়ে সে এমন জোর দিয়েছিল যে সে ফরজ গোসল করতে পারেনি সেটা না করেই জোর দিয়েছে যুদ্ধের ময়দানে তরকারি নিয়ে নবী করি ইম সালাম তখনই বললেন সজা কাদুলমাল এই জন্যই তো ফেরস্ত তাকে ফরজ গোসল দেওয়ার কাজটা করে দিয়েছেন এরপরে আমরা তিনি ছিলেন আসলে একটু খোঁড়া মানে যেটাকে বলেন সাধারণ বাংলায় লোক করে হাঁটতেন ওনার চারজন যুবক ছিল সবাই এই চারজন যুবকি বড় মুজাহিদ নবী করিম সাল্লা সঙ্গে সব যুদ্ধে অংশগ্রহণ করেছে ওদের যুদ্ধে চার ভাই বললেন বাবা আপনি এখন আপা নিয়ে যুদ্ধে যাওয়ার দরকার নেই এটা যথেষ্ট ওজন আছে আমরা চার ছেলে আপনার পক্ষ থেকে যুদ্ধ করছি আর আপনি কেন যাবেন তো তারা এসে নবী করিম সালামকে বললেন যে আমার আব্বাকে অব্যাহতি দিয়ে দেন আমরা তো চারজন আসি তো নবী করিম সাল্লাম দিয়ে দিলেন থাক ওনার দরকার নাই তোমরা চারজন আসলে চলবে তা আমার এখানে জমু নবী করিম সাল কাছে এসে বললেন তো মনে বুঝতেছে না ইয়ারোতা আমি যদি মনের আরজু আছে যদি এসে জয়েন করে আপনি পারমিশন দিলে আমি যদি শাহাদ অর্জন করি তাহলে আমার পা আল্লাহ আখরাতে ঠিক করে দিবেন জাননাতে দেওয়ার জন্য নবী করিম সাল বললাম অবশ্যই তুমি তো কোনোভাবে জান্নাতে যাবে না নিয়ে যাবে তারপরে তিনি চলে আসলেন ছেলেরা থামাতে পারলো না নবী করিম সালাম তখন ওনার লাশকে লক্ষ্য করে বললেন তিনি ওই সময় ওনাকে জবাব দিয়েছিলেন তখন প্রশ্ন করেছিল আমি তো দেখতে পাচ্ছি তোমার পা ঠিক হয়ে গেছে তুমি জান্নাতে সুস্থ পা যাচ্ছ এই সাহাবি চলে আসলেন এসে বলুন আবার অন্য রে আসে মান কুতিল যেতে পারবেন তিনি বললেন আল্লাহর কসম যা যার হাতে আমার জান রয়েছে আমি আমার পরিবারে ফেরত যাব না আজকে জান্নাতে যাওয়ার আগে আমার আজকে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি এসেছি তখন আল্লাহ কসম করা আল্লাম ওনার ওমর রাজ কথা শুনলেন শুনে বললেন অমর মাহা অমর হুমান রাহ তুমি কি জানো না অমর কিছু আল্লাহর বান্ধব এমন আছে তারা কসম করে যে কথা বলবে আল্লাহ তাদের সে কথাকে ঠিক ঠিক ভাবে পালন করার জন্য তফিক দেবেন আর ওই এই সমস্ত লোক করলে আল্লাহ তাদের কসম ভাঙ্গেন না কসমকে কসম কম হক আদায় এই লোকগুলোর আমর এমন জাম তারপরে তিনি বললেন ইয়াহুদ জান্নাতে আরো জাতিহী তার এই খোঁড়া পা নিয়ে এসে জান্নাতে গিয়েছে কিন্তু পা তো আর খোঁড়া থাকেনি এই জান্নাতে সে হাঁটা চলা করছে সুস্থ আমি দেখতে পেয়েছি অমর তাকে তার আর্য পূরণ করতে দাও আসলে উনি ছিলেন বনী সালামা কবি মদিরার অন্যতম একটা কবিলা নাম হচ্ছে বনু সালামা এই কবিলার তিনি শীর্ষস্থানীয় লিডার ছিলেন ওনার ব্যাপারে হাজি এসেছে রসুল সাল্লাম যখন ওই কবিলা ওখানে ইসলাম কবুল করল তখন তিনি বললেন তোমাদের প্রধান লিডার কে কেউ কে জবাব দিল্লা তবে লোকটাকে আমরা বেশি পছন্দ করি না সেই আমাদের লিডার আরবরা কিন্তু এমন লিডার পছন্দ করত যে লিডারটা দরাজ দিলে বেশি দান করে বেশি আজ যে লিডাররা খালি জাতীয় সম্পতি আত্মসাত করে তাদেরকে আরো বড় না এখনকার সমাজের লোকরা পছন্দ করে না কি মনে করে। যে জনগণের সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি নিজের পকেটে ঢুকায় তাদেরকে মানুষ পছন্দ করে যে মানুষের দেয় বেশি নিজেরাও দিয়ে দেয় এদেরকে মানুষ বেশি পছন্দ করে লিডার হওয়া লাগবে অনেক উদা লিডার হওয়া লাগবে বড় মনের লিডার হওয়া লাগবে বড় হাতের ছোট মনা এবং বকিলি কেসেমের লোক যারা বকিল কেশেমের তারা লিডার হওয়া ঠিক না তো নবী করিম সালাম তাদের কথা হলেন না এরকম ঠিক না এখন থেকে তোমাদের লিডার হয়ে যাবে আমর আবুল জামুয়া তিনি এই মর্যাদা পেয়েছিলেন এবং সেই লিডার হিসাবেই তিনি ময়দানে চলে গিয়েছিলেন এবং আল্লাহ তালাকে সেই তৌফিক দান করেছেন এখন আরেক লোক শহীদ হলেন আল উসাইরে তার কাহিনী বড় সাংঘাতিক কাহিনী নামাজ ওকে তার নাম ছিল আমর সাহেদ কিন্তু লোকেরা তাকে চিন্তা আল উসাই নামে আল উসাই বনি আব্দ আসাল আসাল আরেকটি কবিলা দিনার সে ইসলাম কবুল করতে রাজি হলো না এমন কি মক্কা থেকে এসে যে যে দুই দুইবার অনেক ইসলাম কবুল করলেন সে করল না নবী করিম সালাম মদিনা আসলেন তারপরে সে ইসলাম কবুল করল না এরপরে ফালাম্মা কান যুদ্ধের দিন আল্লাহ তালা মনে হয় তার দিলের ভিতরে ইসলাম ঢেলে দিলেন ওকে তো এখন সে ইসলাম কবুল করেই এরপরে তাকে ভিতরে চলে গেছেন দুঃশনের অনেক মোকাবিলা করেছেন দুঃমন তাকে আঘাত করতে করতে তার শরীরের কোন অংশ বোধহয় আঘাতের বাইরে ছিল না যুদ্ধ তখন শেষ হয়ে গেল বনু আসাল তাদের কবিরার লোকজন কে কে আছে নিজের এলাকা নিয়ে ওদের দাফন করবে টোর বা এরকম চিন্তা করলো বা চীনে অন্তত দাফন করবে সেখানে তাদের লোকগুলো তালাশ করছে এরপরে দেখলো যে ওসাই পাওয়া যাচ্ছে চিনাই জানা এত আঘাত আর গায়ের মধ্যে মানে শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে তখন ওনার প্রাণ বেরিয়ে যায়নি রুহ তখনও আছে শেষ মুহূর্তে ওনার তিনি রুহ এখনো আছে সবাই দৌড়ে আসলো এই অল্লাহ দেখতে পাচ্ছি কত চাষ করলাম তাকে ইসলাম কবুল করাই কবুল করেই না এখন বলি ভাই তুমি কেমনি আসলা তোমার এখানে তুমি তো ইসাম কবুলই করো নাই তখন তারা বল আহাদ আবন আল্লাহ রগ বতনফিল ইসলাম আসলে ঠিক করে বলো কি তোমার এই গোষ্ঠীর লোকেরা চলে আসে তাদের কারণে হেল্প করতে আসছ একটা জাতীয়তা চেতনা নিয়ে জাতীয়তাবাদী চেতনা নিয়ে নাকি তুমি ইসলামের কারণে ইসলামের দ্বারা মোটিভেটেড হয়ে আসছো বুঝতে পারলাম না তখন তিনি জবাব দিলেন বল রক ফিল ইসলাম আমি ইসলামের কারণেই এসেছি এমন তু বিসুলি ও আসলাম তো আল্লাহ এবং তার রাষ্ট্রপতি এনেছি আবো ইসলাম কবুল করেছি অতবার আমি সেই নিয়তেই নবী করিম সাল্লাছি সাহায্যে দেখতে পাচ্ছ আল্লাহ তালা আমাকে কবুল করছেন মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করে ফেললেন নবী করিম সাল্ল আলী সাল্লামের কাছে বলা হলো ইয়ার সাল্লাহ দেখছেন উসাইনামের কাহিনী সে তো ইসলাম কবুলই করে না কোনখান দিয়ে কবুল করলো এসে একদম এই ময়দানে চলে আসলো এবং তার এই পাকাপ্ত কথা আমরা শুনলাম ইন্ত আগে তখন তিনি মন্তব্য করলেন নবী করিম সাল আলী সে একদম নিশ্চিত জান্নাতি হয়ে যাচ্ছে আর ওই পরে আবু হরাই রাজি আলান মন্তব্য করলেন ইসলাত এই লোকটা এক ওাক্ত নামাজ আল্লাহর জন্য পড়াতার নসিবে হয়নি কিন্তু জান্নাতি হয়ে গেল এরপরে আব্দুল্লাহ আব্দুর রহমানের সঙ্গে যার ভাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন এই সাদ আনসারী সাহাবি তিনি আনসারীদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি ছিলেন এবং তিনি আব্দুর রহমান আউফ যখন হিজরত করার পরে নবী রিম সাল ভাতৃতের বন্ধন করে দিলেন এই যে বাগান আছে আমি বড় বাগান যেটাকে তুমি পছন্দ করো তালাক দিব তার ঈদ দেষ হয়ে গেলে তুমি তাকে বিয়ে করবা সব হান আব্দুর রহমান আব খুশির সাথে কবুল নাকি ভাই তোমার এই বাগানও তোমার থাকবে তোমার বিবি তোমার থাকবে আমাকে খেলে বাজার দেখাই আমি ব্যবসায় আমি ব্যবসা করতে জানি আব্দু পরে মোদিনার অন্যতম ধন্যানি ভিক্ষা লাগে তো ওনার এই হোস্ট শাহাদ যুদ্ধের দিনে উনি শাহাদ বর্জন করেন তো জাইদেব রাজি আল্লাহ আহু বলেন যে আমাকে নবী করিম সালাম পাঠালেনি দেখো তো সাদ এমনি রবি শহীদ হয়ে গেছেন সম্ভবত তাকে দেখতে পাচ্ছি না তার লাস্টা কোথায় কোন হালাতে আছে আমাকে খবর নিয়ে আসল আলী বললেন তুমি যদি তাকে দেখো শহীদ হয়ে মরে যায়নি এখন জীবন্ত আছে কোন জায়গায় কাতরাচ্ছে শেষ মুহূর্তে যদি থাকে তাহলে আমার পক্ষ থেকে তুমি সাদকে সালাম দিব্লাহু ইয়াকুল্লা কাসুল্লাহ আতাকে তাকে জিজ্ঞেস করো কষ্টে দেখো লাগছে আমি খুঁজলাম আতুফুল কতলা কোথায় কোথায় শহীদদের মধ্যে খুঁজি বাড়াচ্ছি সাহা দেবনে রবি কোথায় আবার উনি কোথায় ওনাকে খুঁজি পরে দেখলাম পেলাম যে তিনি শেষ নিঃশ্বাসের মধ্যে বোধ হয় আসেন শেষ নিঃশ্বাস টানা হচ্ছে এবং তার শরীরের মধ্যে সত্তরটার মতো আমি আঘাত দেখলাম বর্ষা এবং তীরের আঘাত এবং তরবারির আঘাত মিলে প্রায় সত্তরের মত আমি বললাম ইয়াসাদ ইন্নার সালিসাম ইয়ে করিমালাম নবী করিম সালাম আপনাকে সালাম দিচ্ছেন সালাম দিয়ে পাঠিয়েছেন আমাকে আপনাকে সালাম দিতে আর জিজ্ঞেস করতে বলেছেন আখদের নিকাই ফেতাজিদুক আপনার এখন কেমন লাগছে কি ফিলিং হচ্ছে আপনার অনুভূতি কি তখন তিনি সালামের জবাব দিয়ে বললেন আল্লাহ রাসুল্লাহ আর তুমি তা ওনাকে কি খবর দিও রাসুল্লাহ আজি দিনু আজি দুরি হাল যে আমি এখন ফিল করছি আমার নাকের জাননাতে এসে এসে গেছে আর তুমি আর একটি কাজ করো আমার কবিরা লোকজন আছে তাদেরকে সবাইকে তোমরা খবর দেওয়ার সাবধান তোমাদের চোখের এক পাতার একটা যদি চুল থাকে একটা পশম থাকে চোখের মধ্যে যেটা আঘাত আঘাতপ্রাপ্ত হয়নি এ অবস্থায় মানে তোমাদের কারো যদি জীবন থাকে আর নবী করিম সাল্লা কাছে পৌঁছে যাও ক্ষতি করতে পারে এমন কেউ এলাও না কর এই খবরটা কি আমার জাতিকে তুমি পৌঁছে দিও আমার পক্ষ থেকে জায়দ বললেন এই কথা বলে আমার সামনে ফয়াদুর রহমা আমার সামনেই আর দেখতে পেলাম যে তার জীবন তার কাহিনী আর আরেক অদ্ভুত কাহিনী সেটা হচ্ছে আহ ওই কুজমান কুজমান যে কাফেদের পতাকা বাহিনী দুইজনকে একলা হত্যা করেছে এবং আরো বেশ কিছু লোককে বাহিনী কাফেদের হত্যা করেছে খুব লোক বড় এক লোক। সে যুদ্ধে আসছিল কেন যেহাদের কোন নিতে আসে নাই এই কুচবানের খবর হচ্ছে সাহাবি আসে অমর বলেন যে আমাদের মুসলমানদের পক্ষে একটি লোক লড়াই করতে থাকলো খুব বীরত্বের সাথে রাজিল গরিব আমরা তাকে চিনি না অনেকে আসলো পরিচয় দিল কুজমান তার ব্যাপারে সাবিরা বলেছিলেন এই লোকটা তো আজকে অনেক লড়াই করেছে অনেক তেজস্বী মনোভাব এগিয়ে গেছে কত লোক তাকে এসে কথা করেছে এই কথা শোনার পরে এত যুদ্ধ যুদ্ধে এত ভূমিকা রাখলো প্রায় সাত থেকে আটজন মস্যককে নিজে একাই হত্যা করলো প্রচন্ড শক্তিশালী লোক ছিল কিন্তু সে নিজে অনেক আঘাত পেয়েছে অনেক আঘাত পেয়েছে আঘাতে আঘাতে আঘাতে যুদ্ধের শেষে সে যখন এইগুলো আঘাত মোকাবিলা করে বেকার হয়ে শুয়ে আছে তখন কিছু সাহাবি যারা আশেপাশে ছিলেন তারা বললেন তাকে অল্লা কোজমান তুমি আজকে যে লড়াই করেছ যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যেভাবে তুমি টিকে থেকেছ তোমার জন্য অনেক সুসংবাদ আছে ফেব অনেক সুসংবাদ তোমার কপালে আছে তোমার ভাগ্যে আখাতে কত সুসংবাদ আছে কিশের সুসংবাদ দাও আমাকে কিসের সুসংবাদ তখন সে এবার আসল কথা বলল আল্লাহ ইন ইন কাতাল তু ইন আহসাব কৌমি আমি তো আসছি আমার কৌমের বাসীদের জাস্ট একটু তাদের উপর অন্য জাতি আক্রমণ করেছে জাতীয়তাবোধের চেতনা নিয়ে আসছিলাম যে অন্য কম আমার কম ক্যাটাক করছে কমের পক্ষ থেকে লড়াই আমার কমের পক্ষ থেকে যদি না হতো কোন কারণ দিন ধর্ম কোনো কিছু আমাকে যুদ্ধ এখানে আনে নাই এগুলা তালে আমি নাই আমি ওই তালে নাই আমার জাতির বের আঘাত আসছে আমি জাতির পক্ষ থেকে মোকাবিলা করছি এটা হলো জাতীয়তাবাদ ন্যাশনালিজম ন্যাশনালিজম ইসলামে অমুক জাতীয় বাঙ্গালে জাতীয়তাবাদ মালয় জাতীয়তাবাদ তুর্কি জাতীয়তাবাদ ফিলিস্তিনি জাতীয়তাবাদ ইসলামকে এগুলোর জন্য আসে কোনটার জন্য আসে ইসলাম আমাদের পরিচয় কি ইসলাম মুসলিম কবি বলেছেন আবিল ইসলাম আব আলী ইবাহ আমার পিতার পরিচয় বলতে জিজ্ঞাসা করলে কেউ আমি বলবো আমার পিতৃ পরিচয় হচ্ছে ইসলাম আমার এছাড়া কোন জাতীয়তাবাদ নাই আমি একমাত্র দিন ইসলামী বিশ্বাসী উম্মা তাকুম উম্মা তমা তোমাদের এই জাতি এক জাতি মুসলিম এই কথা দ্বারা কি বোঝা গেলাম আলহিজের রাতের বেলায় যখন সে আঘাতার ব্যাথা সহ্য করতে পারেনি। তার হাতের কাছে তখন একটা তীরের মতো কিছু ছিল ওইটা দিয়ে নিজের উপরে আঘাত করে আত্মহত্যা করল নবী করিম সাল বলেছিলেন ইনাহুল না সে যে জাহান্নামি বোঝা গেল এখন যে ব্যক্তি আত্মহত্যা করে সে কি আর জানাতে যেতে পারে সে জাহান্নামি হবে কারণ এই একটি হাদিস এসেছে আমরা প্রসঙ্গে শুনে নেই পাহাড়ের উপরে বড় উঁচু ব্রিজে উঠে আত্মহত্যা করে বিরাট বিল্ডিং এর উপরে উঠে আত্মহত্যা করে এইসব দেশে কোনো কোন জায়গা আছে এটা উঁচু পোল বলা যে এটা আত্মহত্যার জন্য বিখ্যাত একটা দেশ আছে ওই জায়গায় অনেক ট্যুরিস্ট আত্মহত্যা করতে যে ব্যক্তি এরকম উঁচু জাগার থেকে নিজেকে জমিনে নিক্ষেপ করে আত্মহত্যা করে কে দিন জাহান নামে তার জন্য আল্লাহ তালা এরকম পাহাড় বানাবেন আর বলবেন তুমি বারে বারে আত্মহত্যা করতে থাকো তাহাসি নারী জাহান নামে আবাদন যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে তাকে বিশ দেওয়া হবে এবং যে ব্যক্তি কোন ধারালো অস্ত্র দিয়ে কোন অস্ত্র দিয়ে নিজেকে আত্মহত্যা করে সেই অস্ত্র তার হাতে তুলে দেওয়া হবে জাহান নামের সে নিজেকে অস্ত্র দিয়ে আঘাত করবে এবং সেটা এভাবে তাকে আত্মহত্যা করতে হবে এইভাবে আত্মহত্যার খবরগুলো আসলো এরপরে আমরা আরো কিছু সাবির বীরত্বের কাহিনী শুনব ও যুদ্ধের কাহিনী চলছে কিন্তু যুদ্ধের আরো কতগুলো চ্যাপ্টার আছে সেগুলো আমরা শুনবো পরে আজকে আর আগানো গেল না